আবু মুসা আশাআরি রাজি আলাহ তালাহ হতে বণিত যে নাবি সাল্লাসাল্লাম বলেছেন তোমরা ক্ষুধার্থকে খাদ্য খাওয়াও রোগীর শুশ্রূষা করো এবং বন্দিকে মুক্ত করো